আলহামদুলিল্লাহ রবিআলীন সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত দর্শক মণ্ডলী আমরা ধারাবাহিক আলোচনা হাদিস সত্যিকে শুনি আসছি রেকাক বা রাক এক যে হাদিসগুলো মানুষের দিল নরম করে আখেরাত করে আল্লাহ ভীতি নিয়ে আসে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 এরপরে সাহাবি বলেন যে উনি কিছুক্ষণ চুপ থাকার পরে ওহিনাজিল যখন শেষ হলো তিনি তার কপাল থেকে ঘাম মুছে ফেললেন তে এতে বোঝা গেল যে ওহি নাজিল হওয়ার পরে ওনার যখন ওহি শেষ হয়ে যেত ওনার কপাল দিয়ে ঘাম বেরিয়ে যেত এমন কি অন্যান্য রেওয়ায়তে আছে যে প্রচণ্ড শীতের দিনে শীতকালে যখন ওহি নাজিল হতো ওহি নাজিল হওয়ার পরে দেখা যেত ওনার শরীর দিয়ে ঘাম ছুটছে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 আর সাহাবি ওনার পাশে ছিলেন যখন ওহি নাজিল হয়ে গেল তখন নবী করিম সাল্ল আসলামের হাঁটু পা ওই লোকের হাঁটু বা পায়ের উপরে ছিল যে পাশাপাশি বসে যা হয় আর কি আর ওহির নাজিল হওয়া অবস্থায় তো তিনি আর নিজের পা সরাতেও পারেননি সাহাবি দেখলেন যে নবী করিম সাল্লা পায়ের ওজন অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে এখন উনি বোধহয় আর সহ্য করতে পারছে না এত হেভি লাগছে এত ভারী লাগছে কিন্তু তিনি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 যে তিনি যে তিনি কপাল থেকে ঘাম মুছে ফেললেন ওহিনাদের শেষ হয়ে গেল তারপরে তিনি যখন ওনার স্বাভাবিক মুড়ে ফেরত আসলেন বললেন আইনসা এল যে জিজ্ঞাসা করেছিল সে কই অর্থাৎ কি জিজ্ঞাসা করেছিল হাল ইয়াতল খাইর বিশ্বার যে খায়ের মালকে সম্পদকে খায়ের বলা হয় দেখবেন আপনার এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজেও কিছু কিছু আছে আর আরবি তো মালকে খায়র বলা হতো এবং ইংরেজিতেও আছে গুডস মানে সম্পদ মালামাল এটা এটা প্রচলিত আছে কারণ মানুষ সম্পদকে মাল ও দৌলতকে খায়ের মনে করে তো সেই হিসাবেই তিনি বললেন এটা তো খায়ের সর কেন নিয়ে আসবে তিনি জিজ্ঞেস করলেন সেই প্রশ্নকারী কই কলা আনা তখন যিনি প্রশ্ন করেছিলেন তিনি এগিয়ে আসলেন আমি প্রশ্ন করেছিলাম তল আবু সাঈদ লাক হামিদ না হু হিনা তল আদা আলিকা আমরা প্রথমে তার প্রশ্নে একটু আ ফিল করেছি যে প্রশ্নটার মধ্যে বেকায়দা প্রশ্ন করলো কি না প্রশ্ন না করলে ভালো হতো এরকম ভেবেছিলাম কিন্তু যখন ওহিন ওহিন আদির হওয়ার পরে নবী করিম সাল্লা আসলাম তাকে ডাকলেন এখন কিছু বলবেন এখন আমরা মনে করলাম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 নিয়ে তো আমরা খতম করি তেলাবাত করি অথবা যে ওয়াহি আমরা নামাজের মধ্যে পড়ি সুরাগুলো সেটা কোরআন হবে না সুরা ফাতেহা পড়তে হবে অন্য সুরা তেলাবাত করতে হবে সেখানে বোখারে ঝরে বের হাজি পড়লে হবে না নামাজ তাই মাত্র অর্থ হলো যেটা তেলাওয়াত করা হয় নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক তেলাওয়াতের এবাদতের মধ্যে যেটাকে ঢুকে দেওয়া হয় সেটা হচ্ছে কোরআন আর যেটা তেলাওয়াত করা হয় না সবাবের নিয়তে খতম করা হয় না অথবা আমাদের তে করা হয় না সেটা হচ্ছে ওয়াহির গাই মাত্র সেটা হচ্ছে হাদিস যাই হোক তো তখন তিনি যে মেসেজটা দিলেন সেটা হচ্ছে লাইয়া তিল খাই ইল্লা বিল খাই খায়ের খায়ের নিয়ে আসে যেটা ভালো সেটা তো ভালো নিয়েই আসবে সেটা কারণে ক্ষতির কারণ নেই তবে এ সম্পদের কথা যদি মিন কর তাহলে সেখানে কথা আছে সেটা হচ্ছে ইন না মালা খাদ হলুয়াহ এই যে সম্পদ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 করতে যেখানে নবী করিম সাল্লা আল সাল্লাম বলেছিলেন যে আমি সবচেয়ে যে বিষয়টা ভয় করি তোমাদের কাছে যে আল্লাহতালা জমিন থেকে সম্পদ বের করে যে নিয়ে আসবেন এই সম্পদের কারণে তোমাদের যে ক্ষতি হবে তোমাদের মধ্যে দুনিয়া দাঁড়ির যে প্রচণ্ড মোহর সৃষ্টি হবে এই ব্যাপারে আমি অত্যন্ত আশঙ্কার মধ্যে আছি এবং তার এক্সাম্পল দিতে গিয়ে যখন বললেন যখন রাখাল নিয়ে যায় তার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 অথবা শুধুমাত্র বললেন যে যারা এমন কিছু প্রাণী আছে যেগুলো আবার একটু বুদ্ধিমান প্রাণী তারা খায় এই সবুজ লিখলিকে খাবারগুলো তারা খায় খেয়ে হাত তাই দেম তদ খাওয়া আছে ওরা তা যখন দেখে তার প্যাট ভরে গেছে উদার পূর্তি হয়ে গেছে সে আর বেশি খায় না ওইখানে থেমে যায় এরপরে সে এখন রেস্টে চলে আসে প্যাট ভরে গেছে আর দরকার খাওয়ার ইস্তাক বালাতির শামস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 জানোয়ারের জন্য তো ওই ঘাসের মধ্যে সারাদিন চড়া সারা রাতের বেলায় ডিনার অথবা ব্রেকফাস্ট এগুলো তাদের জন্য জোগাড় করা মুশকিল আছে এই জন্য আল্লাহ তাল্লা তাদের উদের ভর্তি করার ব্যবস্থা একবারে করে দিয়েছেন পরে চাওয়ানের ব্যবস্থা করবে তারা তো জাবর কাটে এবং সে সূর্যের আলোতে একটু রিল্যাক্স করে কাইরুলা করে এই সূর্যের আলোটা তার জন্য উপকার আছে হজমে সাহায্য করে জাবর কাটাও তাকে হেল্প করতেছে রেস্ট নিচ্ছে সে বেশি খাচ্ছে না ওয়া সালাত এবং রেস্টে থাকার পরে সূর্যের আলো পেল জাবর কাটলো এরপরে সে কিছু আবার উদর খালি করলো তার টয়লেটের যে তরিকা আছে কিছু ছেড়ে দিল আর প্রস্রাবও করলো করে তার মোটা মোটামুটি সে এইগুলার খাদ্য যেগুলো ঢুকায় এগুলো কিছু বের করে ফেলেছে এখন তার হজম হয়ে গেছে ইজ ফিলিং কোয়াইট ওয়েল এখন সু আদাত আকালাত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 তাদের হক আছে কিছু দিয়ে দাও তাহলে বুদ্ধিমান লোকেরা সম্পদ দেয় খরচ করে অসহায় মানুষকে দান করে দান খারাত করে আমি অমিনা রাজাকুর তো এই বুদ্ধিমান লোকের একজাম্পল দিলেন বুদ্ধিমান প্রাণীর সাথে তারপরে তিনি বললেন ওয়াইন হাদ আলমালা হলুয়াথুন দেখো এই সম্পদ কিন্তু খুব মিষ্টিহী খুব আকর্ষণীয় খুব মুষ্টি লাগে মান আখাদা হুবি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 সেভাবে সে আল্লাহ রাস্তায় দানও করেছে মাশ আল্লাহ তার মাল তার জন্য বড় উপকারী জিনিস হয়ে গেল কিন্তু যদি কেউ উল্টা হয় ওমানি কেনা কাল কুলু আলাই আর যেই ব্যক্তি এই সম্পদকে নিল এমন নাজায়জ পন্থায় হক হালালের গন্ডি পেরিয়ে হারামের ভিতরে ডুবছে তার বেতনে কুলায় না এত টাকা ঘুষ লাগবে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 কমান আঁকা বাহু বেগাই রা সাকি কেন না কেন দাদি আসবা যে ব্যক্তি সম্পদকে নাজাইজ পন্থায় জোগাড় করে ফেললো অবৈধপন্থায় পন্থায় করে ফেললো কেউ ড্রাগের বিজনেস করে মদের বিজনেস করে ইয়াবার সাপ্লাইয়ার এগুলো যারা করে অঢেল সম্পদ করে ফেলেছে সেই ব্যক্তির অবস্থা হচ্ছে ইয়া কুলুয়ালায় আসবা খায় আর খায় উদার ভর্তি করে কিন্তু সে কোনোদিন তার প্যাট ভরে না প্যাট ভরে না ওই যে জানোয়ারের কথা প্যাট ভরলেও সে খাজে থাকে তার সমাপ্তি নেই ঠিক তেমনি মানুষের অবস্থা হচ্ছে যে ব্যক্তি সম্পদের মানে তার জায়েজ পন্থায় তার পুলায় না জায়েজ পন্থায় বৈধ পন্থা যথেষ্ট নয় অবৈধ পন্থায় যেতে হবে সেই ব্যক্তি হচ্ছে খায় কিন্তু কোনো দিন তার প্যাট ভরে না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যখন সম্পদ দান করবে আমরা যেন সেটা হালাল তরিকায় যেন জোগাড় করার চেষ্টা করি হারাম থেকে দূরে থাকি যখন যোগার করি সম্পদ হয়ে যায় তখন যেন আমরা দান খরাত করি সুদ ঘুষ থেকে যেন দূরে থাকি আল্লাহ তালা তফিং দান করুন সব হানক আল্লাহাধুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ